الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له মনশদ Sallallahu Allah وللصديق رجعان جلي وللصديق বাংলাদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান বাইয়েরা মহান আল্লাহ রব্বুল আলমীনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এশিয়া মহাদেশের শীর্ষস্থানীয় দীনি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়ার ইসলামিয়া ওবাইদিয়ার দুই দিনব্যাপী মহাতি সালানা জলসার আজ প্রথম দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামীনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি খুব এবং গরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাফাকের পবিত্র কালামের মসাহাফে উসমানির সর্বপ্রথম সুরা সুরাতুল ফাতেহার পাঁচ নম্বর আয়াতকারী মাতিল করেছে এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী বিশ্ব মুসলিমের নয়নের মনি রহমতে দুদু আলম শফি আজম জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছি সুরাইফা তেহার পাঁচ নম্বর আয়াতখানা মূলত ইমানদার মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ সুবাহা হুয়া তাহালার নিকট একটা দরখাস্ত अल्लाह सुबह तुम्हरा प्रशंसा पत्र पाठ करे आब्ध हवा एक चुक्ति सम्पादन करा अल्लाह सुबहलांदा प्रथम তোমরা আমার প্রশংসাপত্র পাঠ করো নিজের মন মতো করলে হবে না আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি তোমরা বলো আলহামদুলিল্লাহ আলমিন রাহিম মালিক ইউদ্দিন এরপরে আল্লাহ বলেন যখন আমার প্রশংসাপত্র পাঠ করলাম तुम्हारा एक अंगीकार करो एक चुक्ति करो तुम्हरा बोलो काना का अल्लाह सुबहाना हुआ मंदा जखार प्रशंसा पत्र तुम्हार पाठ करला चुक्त आबद्ध हिला इस बार तुम्हार की चाओ बा चाहिए चाओ तुम्हारे दरखास्त करो कंतु बंदा करखास्त करवाओ हमें तुम्हारे शिखाइया दी खबरदार दुनिया द्वंदौल दुनिया गाड़ी बाड़ी दुनिया टाका पैसा दुनिया क्षमता दुनिया गदी दुनिया चेयर एगू चाहो ना कारण या थक तुम थाना ना तुम चले जायिगर एक तुम जामी एम एक दौलत हमारे चाह যেই দৌলতটা না পাইলেই নয় সেই দৌলতটার নাম হইল হেদায়ত্তাকিমের উপরে চাও কারণ একটা লোক যদি সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়ত পাইয়া যায় তিন দিনে এক খাইলেও কিছু আসে আর যায় না আর কেউ যদি সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত না পায় গোটা পৃথিবীর উপরে দাদাগিরি করার ক্ষমতাও যদি পাইয়া যায় জীবনের মূল্য দুই পয়সাও নাই আমার ভাইয়েরা তৎকালীন মক্কা শরীফে রাষ্ট্র অধিষ্ঠিত ছিল মিস্টার আবু জেহেল गोलम वंशर लोक चाम कलो ठोटगुलटामोटा ना चेप्टा चेहरा तेम सुश्री ना उच्चारण स्पष्ट ना जार नाम हजरते बिलाल हाबसी रजी अल्लाह भैर आहबाब ना वंशमर्दा ना भलो आर्थिक अवस्था ना सामाजिक अवस्थान কিন্তু আল্লাহ সবহানা হুয়া তা এই নিম্ন পজিশনের লোকটাকে কোথায় উঠেছেন হজরত দলাল রাজি আল্লাহ মক্কা শরীফের মধ্যে উমাইন ইবনে হলফের খরিদা গুলাম ছিলেন ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়বনে হলফ হজরত দলাল রাজি আল্লাহানহুকে এত নিষ্ঠুর নির্যাতন করেছেন যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না শেষ পর্যন্ত আবু সিদ্দিক থেকে হজরত খরিদ করে ওনাকে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন রসুল আক্রম সাল্লাহ আলী ওসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন হজরত বেলাল রাজি সাথে হিজরত করলেন রসুল আক্রম সাল্লাহ মসজিদে নবী নির্মাণ করার পরে হজরত বেলাল রাজি আল্লাহু আনুকে বানাইলেন মসজিদে নববীর कारण मदिरार यहाूदी ख्रिस्टाना रस्ताय रास्ते मुसलमान देस्कार करते उपास करत हजरत बिल्ल रजियाल्लाह मत एक निम्नमान मानुष के मस्जिद महसदिम कैन बनाना हल शेष पराम मध्य क्यों এই কথা জয়া হজরত রসুল আক্রম সাল্লাহ আলী সামনে আলোচনা করলেন হুজুর পাক সাল বললেন যে তোমরা একজন ভালো মুওয়াজ্জনের নাম প্রস্তাব করো তো সাবাইকরাম একজন মুওয়াজানের নাম পেশ করলেন সু আওয়াজ সুললিত কণ্ঠের অধিকারী হুজুরে পাক ওই নতুন নোয়াজকে জহরের নামাজের আজান দেওয়ার জন্য হুকুম করলেন নতুন নোয়াজান সুললিত কণ্ঠে সুমধুর সারে জহরের নামাজের আজান দিলেন যথাসময়ে জামাত অনুষ্ঠিত হল নামাজ শেষ করার পরে নবীজি সাহাবাইকারদেরকে নিয়ে দিনই আলোচনা করতে বসলেন এই সময়ের মধ্যে হজরত জিব্রাহাতাম এসে উপস্থিত জিব্রাহুল ইসলাম হুজুর পাকালামকে সালাম জানানোর পরে জিজ্ঞেস করতেছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আজকে আপনার মসজিদে জোহরুল নামাজের আজান হয়নি রসুল ইসলাম সাল্লাহ বললেন ভাই এই তো আমার সাত আসমানের উপরে সিদ্ধুলার মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদের নাম এটা ফেরস্তাদের এবাদত খেলা এই মসজিদে নিয়মিত ফাঁসুক্ত নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় এবং আপনার মসজিদ এই মসজিদে নববীর আজান শুনে বাইতুল তুলমা আমেরেস্তা মোয়াজন ফাঁসু আত্ম নামাজের আজান দেয় আজকে জোহরের নামাজের আজান দেওয়ার জন্য ফেরস্তা মোয়াজ অপেক্ষা করে দাঁড়ানো আছে এখনো পর্যন্ত হজরত বেলাল রাজি আল্লাহানুর কণ্ঠের আওয়াজের এত পাওয়ার কোথায় যে পৃথিবী থেকে বাইতুল মামুর পর্যন্ত উনার আওয়াজ শোনা যাবে নিশ্চয় আল্লাহ এই আওয়াজ بايت المعمور بجنتبو سياتاك كنو حضرت بلال رضي الله عنه اي موجده كنو حضرت بلال رضي الله عنه شمام كنو حضرت بلال رضي الله عنه الله سبحانه وتعالى اي وجه موجده دام كلهم اكمت رو كرام هداية على السراط المستقيم <تصفيق> ابو جهل جهل এই জন্য আল্লাহবুল আলমিন দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন দুনিয়ার মানুষেরা নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে নামাজের প্রত্যেক রাখা এক নম্বরে আমার প্রশংসা পত্রা দর্তা এদিন আসছে রস্তাক গাড়ি বাড়ি চাই না টাকা পয়সা চাই না দ্বন্দ্ব চাইনা দুনিয়ার ক্ষমতা চাই না দুনিয়ার গদিয়ার চেয়ার চাই না হেদায়তের বিখারি আমাকে হেদায়ত দান করে দা এই যখন অবতীর্ণ হয়েছে হজরতাহের আরো করলেন্লাহ রসুল সেরাতিমটা কি আল্লাহর হাবিবাহ বললেন সরাতিম ওই পথের নাম যেই পথ একটা সরল সোজা সুপ্রশস্ত পথ যেই পথের পথিক আমি নবী এবং যেই পথের পথিক আমার দরজা নাম সেরাত আমার বেহরাদ এরপরে এই সেরাত মুস্তাকিম বলতে আমরা কি বুঝি সেরাত মুস্তাকিম স্তাকিম কোনো পথ কে বললেন আমার পথ এবং আমার সাহাবিজের পথ কয়টা কথা বলছেন দুইটা আমার পথ এবং আমার সাহাবিজের পথ আমার বেহরা এই কথাটা শোনার দ্বারাই আমরা কি মনে করব যে নবীজি বললেন আমার পথ এবং আমার পথ। তার আমার পথ আর আমার সাহাবিজের পথ দুটা পথ জি কথা বুঝি বুঝি শুনতেছেন আমার পথ এক এক এবং এবং কারণ হুজুরে পাক সালের অনুসারী ছিলেন অনুসরণকারীর পথ আর অনুসরণীয় ব্যক্তির পথ দুই হইতে পারে না যদি দুই হয় তাহলে সেটাকে অনুসরণ বলে না সেটাকে অনুসরণ বলে না অনুসরণ অনুসরণ হওয়ার জন্য দু হইতে হয় কথা বুঝছেন না বুঝেন নেই আমার ভাইয়া রসুল ইকুম সাল্লাহ ইসলামের এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যে হুজুর পাক সাল ইসলামের পথ এবং সাহাবিগণের পথ এক এবং অভিন্ন নবীজির সাহাবিগণকে ন থেকে বিচ্ছিন্ন করে দেখার কোন সুযোগ নাই এই কথাটা কেন বললাম আপনারা তো মনে করতেছেন হুজুর এটা তো পুরাতন কথা আপনি এত গটা করি এটাকে কেন আলোচনা করতেছেন মনের দুঃখে কি মনের দুঃখ বর্তমান দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে যারা শুধু নিজেদেরকে নিজেরা মুসলমানই মনে করে না বরং বিশ্ব মুসলিমের ইসলামের জন্য নিজেদের ইসলামকে মডেল মনে করে নিজেদের ইসলামকে আমার ভাইয়েরা এই বছর সারা বাংলাদেশের আমার হয় মধ্যে আমি এই যদি আশেপাশের শ্রোতা থাকি থাকেন আপনারা বলতে পারেন হয়তো হুজুর আমরা তো অমুক আপনার এই কথা শুনছি অমুক মাহফিলেও আপনার এই কথা শুনছি আপনি সবসময় এরকম পুরাতন বয়ান করেন আমার ভাইয়েরা আপনারা এলাকা ভিত্তিক শুনছেন কিন্তু আপনারা কি শুনবেন আমার মনের বেদনা বর্তমান বিশ্বে এমন কতগুলো মানুষ আছে যারা নিজেদেরকে শুধু মুসলমানও মনে করে না বরং মুসলমানদের ইসলাম থেকে নিজেদের ইসলামকে এরা ইসলামের না কিন্তু নিজেদের ইসলামকে বিশ্ব মুসলিমের ইসলামের জন্য মডেল মনে করে আমার বেহরাজ নবীজির সাহাবিদেরকে নবীজিত থেকে বিচ্ছিন্ন করে দেখে এদের নাম শিয়া এদের নেতা তথাকথিত ইরানের প্রায় समय दावी तथा इसलाम चेषा करें प्रत्येक दबर पीछे दलित देखते প্রত্যেক দাবির ভিছনে কি দেখতে হবে উনিশশো ইংরেজি তখন আমি কালেকশন করার জন্য যাইতাম পাকিস্তান করাচি এবং লাহোর এই দূর শহর আমি কালেকশন করতাম রাত্রে যাইয়া জামিয়া ইসলামিয়া জামিয়া শাফিয়া লাহোরের মধ্যে রাত্রে থাকতাম একদিন অবসর পাইয়া আমি তালাশ করতে করতে হঠাৎ আমার হাতে একটা বই পড়ল আমি এটাকে কিতাব বলি না এটাকে কিতাব বললে বাড়ি তালার কোরআনে হালত হবে কারণ কোরআনে কালিমের তো কিতাব কোরআনে কারিও কি আর এই বইয়ের মধ্যে গালি দেওয়া হয়েছে অতএব আমি সেটাকে কিতাব বলি না বই বলি এই বইয়ের নাম হলো কাসপে আশ্রাত বইয়ের নাম আমার বেলা ফার্সি ভাষায় লিখিত উপরে মধ্যে নিচে দিয়া দেখলাম বইয়ের লেখক আয়াতুল্লা কুমিনি কুমিনী আয়াতুল্লা কুমিনি আমি কুমিনীর নাম দেখি দকশ করি কুতুবখানার মেজে বসে গেলাম এই বইটা পড়া শুরু করলাম পড়তে পড়তে একসময় আমার গোটা শরীরে अहंकारा अपन भाषा बुजे अल्लाह रहमे फार्सी भाषा बुजी ना ना बुझी আমার উস্তাদ এখনো জিন্দা আছে আপনারা জিজ্ঞেস করেন আমি আল্লাহ রহমতে সর্বপ্রথম যে জিনিসটা আমি পাইলাম ঘুমিনি লিখতেছে আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হই আমার প্রথম অভিযান হবে রসুল একুদার দুই পাশে মূর্তি রয়েছে এই দুই বুথকে রসুল একুদার থেকে উঠাইয়া রোজা এক থেকে উঠাইয়া বাহারে আকবর তথা রোহিত সাগরে নিক্ষেপ করা এটা হবে আমার প্রথম কাজ পাশে আর লিখছে কেন তাদেরকে সেখান থেকে উঠানো হবে কেন রোহিত সাগরে নিক্ষেপ করা হবে এরা প্রত্যেকের নিজের শাসন আমলে জবরদস্তিমূলক রাজায় একদশের মধ্যে নবীজির পাশে কবরের জায়গা দখল করে নিয়েছে মনোযোগ আছে বুঝতেছেন আবেগ আপ্লুত হইয়া আবেগের বসীভূত হইয়া না একদম ঠান্ডা মস্তিষ্কে বিবেকের সাথে বিবেচনার সাথে আবু বকরার ওমর যে নিত হবেন আবু বকরার যে নজির পাশে দাবন হবেন এই কথা নবীজি জীব বলে গেছেন জীবদশাই قال النبي صلى الله عليه وسلم ما من مولود الا وفي سرته من تربت التي خلق منها حتى يدفن فيها وانا وابو بكر وعمر خلقنا من تربت واحدة حتى ندفن فيها اللہ رحبی جناب محمد الرسول اللہ صلى الله عليه وسلم ولن دنیا منشرہ প্রত্যেকটা নবজাত শিশু সন্তান তার মায়ের পেটে অবস্থান করাকালীন জিব্রাইল সেই নবজাত শিশুর দুনিয়াতে দুনিয়ার জীবন যাপন করার পরে যখন মৃত্যু হবে তখন কোন জায়গার তার দাফন হবে কোথায় তার কবর হবে সেই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি লইয়া জিব্রাইল ওই মায়ের গর্বে ধারিত সন্তানের নাবির মধ্যে মিশ্রিত করে দেয় নামের মধ্যে মিশ্রিত করে দে জিব্রাইল যেই জায়গার মাটি मायर पेटर मध्य निया नाय दफन जैसे करतेमी करते दुनिया हवर आगे मायर पेटर मध्य थे जिब्राइल अल्लाफा कबर मार नाबिर मध्य मिसिया दे হুজুর পাক সালামা এবং আমি এবং আবু বকর ওমারু আর ওমর ও আমার সর্বসাধারণ বা সুশিক্ষিত বাড়িরা একটা একটা শব্দ অনুবাদ করতেছি আমি রসুল্লাহাম বলেন আমরা তিনজন বানানো গেছে আমাদেরকে এক মাটি দিয়া বানানো হয়েছে এক মাটি দিয়া আবু বকেরার উমর আপন আপন শাসনা বলে নবীজির পাশে ওই কবরের জায়গা জবরদস্তি দখল করছে এই জন্য মুসলমান না কাফের আরো এক কদ্রম আগে আমার ভাই রাজস্থ আরেকটু সামনে গেলাম আর একটু সামনে যাই কয়েক পাতা পরে পাইলাম বিশেষ করি আবু বকর অমর ওসমান এই তিনজন। জন রসুল হোদার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মোরতদ হইয়া গেছে সবাই বলেন না কেন গালি দিলে আপনি চুপ থাকতে পারতেন আপনার মাকে গালি দিলে চুপ থাকতে পারতেন আরো জোরে বলার নাম সুবি আমার ভাইয়েরা দুস্তাহবাব আবু বকর অমর ওসমান তিনও কি ছিল কিছুদিন ইমানদার থাকার পরে আবার কাফের হইয়া গেছে আবার কি হইয়া গেছে কাহর হইয়া গেছে তাহলে আবু বকর অমর ওসমান যতদিন নবীজি ছিল ততদিন মুসলমান ছিল ছিল আমার বেহরা দুস্তাব আমি বলবো আরো একটু বলি আর একটু সামনে যাইয়া পেলাম আর একটু সামনে যাইয়া পেলাম লিখতেছে এই পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সব মানুষের চেয়ে নবীজির নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বের অধিকারী এত বেশি ভালোবাসা জিজ্ঞেস করা এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহ হাবিব জনাবি মুহম্মদ রসুল সবচেয়ে প্রিয় মানুষ আয়সা আরো হজরতামেরাম আমি হুজুরত থেকে ছুটি লইয় আমার আগে সময় চাইছিলেন আমি চলে যাবো তো এই জন্য হুজুরত থেকে সময় নিয়ে জন্য সময় ক্ষোভ সংক্ষেপে কথা বলতেছি মনোযোগ সকের সময় হজরত সমস্ত কি মা এই জন্য নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবীজির বিবিগণ অন্য কারো কাছে বিয়ে বসা ওনাদের জন্য জায়জ ছিল না জন্য যায় ছিল না কারণ কে বিয়ে করবে যে বিয়ে করবে সে তো ছেলে ছেলে কেমনি না কথা বুঝছেন না বুঝেন মা হাত মাং আপনার দুনিয়াতে মা একজন আসে গর্বধারি মা আছে না নাই আপনার আমার মাকে যদি কেউ সামনা সামনি যে আমার আপনার রক্ত গরম হবে কি হবে না আপনারা তাইফা শব্দ অর্থ নিল্লা নকলে কুহর কুহর না বাসৎ আমার বেয়েরা দুস্থ আয়সা নাকি বিশ্বা নাই দেখো চট্টগ্রামে এই আমার মা এসে নাকি এরকম নাউরি লেকি লাল নতুন আরো আগে আরো আগে আরো আগে আর একটু পরে আর একটু পরে কুমিনি কসপে আসরের মধ্যে লিখছে এই মনোযোগ আছে কুমিনি কসপে আসর যদি কোন পুরুষ মানুষ যৌন মিলনে দুর্বল হয় স্ত্রী সংগ্রামে গোড়ায় আবু বকর লেখি আবু বকর লেখি বামরানের গোড়ায় ওমর লেখি যদি স্ত্রী মিলনে যায় তার আর যৌন দুর্বলতা আমার ভাইরা দোস্ত অবাব অদোস্তবাব এইরকম এইরকম কালি কুটুক্তি কাফের আমার ভাই রাজবাব নিজের ইমান বাঁচাবেন না খুমিনিকে মহবত করবেন এখন কিছু মানুষ খুমিনীর সমালোচনা করলে ওনাদের মনে কষ্ট যায় আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনার অন্তরের মধ্যে একটা থাকবে দুটা থাকবে না একদম দিল বর দা শেতন দাঁড়া বুদনো দিল বা কেন্দর দাসন বিয়ে বসবে একজনের কাছে রাত্রি যাবন করবো আরেকজনের কাছে স্বামী তোমাকে রাখবে রাখবে তোমাকে স্বামী দুনিয়ার মুসলমানেরা মুসলমান বলতে কথা বুঝাইছি চিনাভারি নেই আমার ভেস্তাহাব আল্লাহ আকবার। পথ এবং সাহাবাইকারের পথ এক এবং অভিন্ন এক এবং আমার মেয়েরা দুষ্ক হজরত নিয়ে আসছেন আমি আপনাদেরকে একটা কথা না তারপরেও আমাদের মধ্যে কথা শুনেন আমাদের মধ্যে এখন বর্তমানে একটা ফেতনা বাইরেছে আলে হাদিসের ফেতনা আমাদের দ্বারা আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাইছিলাম আমাদের কি আহলে হাদিস নাস্তকিম না আহলে সুন্নতের রাস্তা সেরাত মুস্তকিম আমার বেড়াও রাহে রাহে হাদিস